আবু কাতাদা রদিলাহতালাহ হতে বর্ণিত তিনি নবী সাল্লাহ আলাইস্লাম এর সঙ্গে ছিলেন অবশেষে তিনি মক্কার কোনো এক রাস্তা পর্যন্ত পৌঁছলে তিনি তার কয়েকজন সঙ্গীসহ পেছনে পড়ে গেলেন তারা ছিলেন ইহরাম বাধা অবস্থায় আর তিনি ছিলেন এহরামবিহীন তিনি একটি বন্য গাধা দেখতে পেয়ে তার ঘোড়ার উপর উঠলেন তারপর তার সাথীদেরকে অনুরোধ করলেন তার হাতে তার চাবুক তুলে দিতে তারা অস্বীকার করলেন অবশেষে তিনি নিজেই সেটি তুলে নিলেন এবং গাধাটির পিছনে দ্রুত গতিতে ছুটলেন এবং সেটিকে হত্যা করলেন নবী সাল্লা আলসাল্লাম এর সাহাবিদের কেউ কেউ তা খেলেন আবার কেউ কেউ তা খেতে অস্বীকার করলেন পরিশেষে তারা যখন নবী সাল্লু আলাইসাল্লামের কাছে পৌঁছলেন তখন তারা এ বিষয়ে জিজ্ঞেস করলেন তিনি বলেন এটি তো এমন খাদ্য যা আল্লাহ আল্লাহতালা তোমাদের খাওয়ার জন্য দিয়েছেন